আসওয় ইবনু ইয়াজিদ রহমতুল্লা হতে বর্ণিত তিনি বলেন আমি আবু মুসা আসওয়ারি রাজু তো বলতে শুনেছি যে আমি এবং আমার ভাই ইয়ামান হতে মদিনাতে আসি এবং বেশ কিছুদিন মদিনাতে অবস্থান করি তখন আমরা মনে করতাম যে আবদুল্লাহ ইবনু মাসুদ রাজু তাল্লাহ্ন নবী সাল্লু আলি সাল্লাম এর পরিবারেরই একজন লোক কারণ আমরা তাকে এবং তার মাকে সর্বদা নবী সাল্লু আল্লাম এর ঘরে প্রবেশ করতে দেখতাম